আবু হুরারাহ রদাহতালাহুর সূত্রে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন কিয়ামতের দিন সূর্য ও চন্দ্র দুটিকেই গুটিয়ে নেয়া হবে